মুসলমানের কিয়ান্তরীক্ষার সম্মুখীন হবে আর প্রথম শ্রেণী প্রথম শ্রেণী শুধু কোন রকমের প্রথম শ্রেণী না আল্লাহ বলেন সন্তোষজনক প্রথম শ্রেণী যখন সন্তোষজনক আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের প্রতি চিরতষ্ট হইয়া রসলে ত্রিশ যদি রসলে নিজেই ভরি প্রা তোরাও হলোই ভাস লড়ার রুলে দুশ্মন এগারি ঘটা হওয়ার সুযোগ পাইব না নিজে ভাই নিজে ভরি কালি ধর নিজেই হল রে আনে এ ঘরে ভাস মারাই আশ্চর্য হয়ে যাবে আল্লাশ পরা পুরানের পরীক্ষা যে প্রশ্ন মাত্র একটা প্রশ্ন কত বাহান প্রশ্ন করলে তোমাদের অন্তরটা ঘরে জানি কি তাহরে যা অন্তর ঘরে যা নিষিদ্ধ হতে চলতে রাজিনা আল্লাহ নিষিদ্ধ দিলের পরীক্ষা আমি যখন দিলের খবর জানি পরীক্ষা কিন্তু জানে না পরীক্ষার সাবজেক্ট এই পরীক্ষা সমস্ত মুসলমান উন্মতির ডিভিশনে পাস করেছে কোন রকমে নয় সন্তোষজনক কি পরিমান সন্তোষজনক কোন মুনাফিকে তোমরা যাবো কি আমার পর্যন্ত আমার যত মুনাফিকে আমি নিন্দা করো আল্লাহকেট দিলেছি এই যে মুনাফিকদের চরিত্র বর্ণনা করে আল্লাহ তাআলা এই করে ওয়া ইযা আ লা ইন্নাহুম হুমুস সুফাহ ওয়া লা ক্বিলু যখন দুনিয়াতে কোনো আগমের বংশের কেউ তখন আইবে না দুনিয়াতে আয় না শরীর সহ রুহের জগতে শরীর সহ তাহে না সমস্ত নবী রসুলের মধ্যে যেই রুখটা বেশি পবিত্র যেই রুখটা সর্বশ্রেষ্ঠ এই রুখওয়ালাকে মোহাম্মদী রসুল আর বাদে। বাকি সমস্ত আদম সন্তানের মেদে যেই সমস্ত রুখদেরকে আমি সবচেয়ে বেশি পবিত্র হইলাম তাদেরকে মুহাম্মদা হিসাবে নির্বাচন ইহাতে বুঝি থাকলে মুসলমানের মেয়েদের একেবারে আদম আলিস্তান থেকে লইয়া দইয়া আদম আলিস্তান থেকে নিয়া নুহের জমানা লইয়া ইব্রাহিম হিসানের জমানা লইয়া মুসাল হাসানের জমানা লইয়া ইসালের জমানা লইয়া আনার জমানা লইয়া আমার পর্যন্ত হহল জমানা লইয়া পরে আর যত আছে। বলেন আল্লা বলেছেন সমস্ত দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের মধ্যে যাদের অন্তর সবচেয়ে বেশি পবিত্র ছিল রুহের জগতে থাকতেই আল্লাহ শুধুমাত্র তাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর হাতে করা ছাত্র হওয়ার সব প্রদান করছে কোন যুগেও তোমরা চক্রান্তে ভরিয়া পড়িও না সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের সর্বশ্রেষ্ঠ সহজ সরল সবচেয়ে বেশি পর আন্তরিকভাবে পরী সাহাবাইকরাম এই সামান্য আলোচনা হইল আজকে ওই মুনাফিকদের চরিত্রের বিরুদ্ধে দোষী সাব্যস্ত করা এইগুলি মুনাফিকের চরিত্র এইগুলি যদি আমরা ভালো রকম বুঝতে পারি আর স্মরণ রাখতে পারি পুরানের অনেক আয়ত্ত যাওয়া সহযোগিত আর অনেক ক্ষেত্রে কঠিন পরীক্ষার সময় পাশ্চ রাণীর হতে নিয়ে যাওয়া বাকি আলোচনা এরপর আবার কাল হবে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা গাফুরুহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদ মর্মবাণী আমাদেরকে সঠিক ভাবে এবং সেই আমাদের জীবন আলোকিত আমাদের এতে যারা সমস্যা করো ইয়া উল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কুটি কুটি দুর্গা কালাম্মী রসুল জান তোমার তোমার সাহায্যের ভুষায়ী হিসাবে ইসলামী inna inna kandat tawwarah rahim wa amin من ومن ونشهد أن لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير والشهاده لا اله الا الله وحده لا شريك عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون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 وإذا لك الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى, سياتينه وإذا خلوا إلى سياتينهم قالوا إنما كم إنما نحن مستهجفون الله يستهزئ بهم ويمدهم في تغيانهم يا مهور أولئك الذين اشتربوا الظلامة بالهدى فما ربحت تجارتهم فما ربحت تجارتهم وما كانوا مهتدين উত্তরম হাগিরত দ্বিতীয় রূপুর শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রুকুটা জুড়েই শুধুমাত্র মুনাভিজ্ঞার আলোচনা করা হয় যারা ইসলাম ধর্মের বিধিনিধান বিশ্বাস করে না এবং সরল ভাবে বলে বিশ্বাস করি না এরা মুসলমান সমাজের দিন তত ভয়ঙ্কর নয় তত ক্ষতি নয় যারা মুখে বলে বিশ্বাস করে অতচর অন্তরে বিশ্বাস করে না তারা যত ভয়ঙ্কর যত ক্ষতিকর করে। জন্য পরিষ্কার ভাষায় যারা বলে যে আমরা ইসলাম ধর্ম বিশ্বাস করি না এদের আলোচনা আল্লাহ দুই আয়াকে শেষ করে দিয়েছে যারা মুখে বলে বিশ্বাস করি অন্তর বিশ্বাস করে না এদের ব্যাপার আলোচনা করেছেন দীর্ঘ একটা রুকু পর্যন্ত বাকারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র মুনাফিকদের ব্যাপার আলোচনা করা গতদিন মুনাফিকদের চরিত্র সম্পর্কে আলোচনা করা এর আগের দিন মুনাফিকদের উদ্ভব কিভাবে হইলো কখন থেকে হলো কেন হইলো তার ইতিহাস আলোচনা করা গতকাল মুনাফিকদের চরিত্রের আলোচনা সম্পর্কে বলা হয়েছে তারা নিজেদেরকে নিজেরা মুসলমান পরিচয় দিয়া চুপে চুপে মুসলমানদের সমাজের সদস্য হইয়া গোপনীয় ভাবে মুসলমানদের প্রতি সাধনের চক্রান্তে লিখতে দেয় মুসলমান সমাজের প্রতি সাধনের জন্য মুনাফিকেরা যে সমস্ত চক্রান্ত আরেকটা চক্রান্ত হইল নবীন এর চরিত্রে কলম কলেক এরপর চেষ্টা করেছে আরেকটা চক্রান্ত হলো पानी व्यवहार नहीं मध्य द्वंदे केंद्र कर ঘটনাকে কেন্দ্র করে